বিস্মিল্লাহ রহমান প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাপসির জালালাইন থেকে বাকারা আয়াত ছয় থেকে দশ সে সাধারণ একদিন হয়ে সে কয়েক হাজার বানিয়ে ফেললো তাহলে সে হজরত নোয় আলী ইসলামের থেকে আগে বেড়ে যাবে নবুয়ের মর্যাদা ছাড়াও এমনি কাজের দিক দিয়েও সে আগে পারে নাই কেন কারণ নোয়াল ইসলাম সহ অন্য সব লোকের সহি তরী মেহনত করছে তরিকাটা আল্লাহ যদি ভুল তরিকে মেহনত করে লক্ষ লক্ষ বানিয়ে ফেলে তারপরে আল্লাহ এটি আমি চাইতেছি তোমার কাছে তরিকা সহি তরিকা জিন্দা করলেই তুমি সফল এটা তারা ফল মুরাত্তাব করা না করা সেটা তো আমার ব্যাপার তুমি তোমার মনমতা বলছে তোমাকে গলত তরিকে মেহনত করে আমার অনেক ভান্ডারে মুসলমান বানাইতে এটা বলতে চাই তো যে মেহনত করবে সে যদি তার জন্য এই জাতীয় আয়াত করায়গায় আসবে মুসান এক জায়গায় পাঁচটা কেরাত বলে দিতেছে পাঁচটা কেরাত আর অনেক জায়গায় উনি বলবেন বা কোনো জায়গায় সংক্ষিপ্ত করে বলবেন দুইটা হামজা একত্রিত হয়েছে পরিবর্তন করে আংন দ্বিতীয় হামজাটাকে আলিপ দ্বারা পরিবর্তন করা হবে মানে হলো কোন একটা হরফকে তার নিজের মাখরাজ এবং তার উপরে যে হরকত সেই হরকতের মোয়াফেক হরফি ইল্লতের মাখরাজের মখরাজের মাঝামাঝি উচ্চারণ করা এটাকে বলা হয় তা দ্বিতীয় হামজাটাকে তার সিলের সাথে উচ্চারণ করা হবে দ্বিতীয় উচ্চারণ করা হবে না হামজার মখরাজ এবং তার উপরে যে জবর জবরের মোয়াফেক হরফিল্ল আলিফ আলিফের মাখরাজের মাঝামাঝি উচ্চারণ করা হবে উচ্চারণটা কি হবে উচ্চারণ হবে প্রথম কেরাকটা ছিল আং একদম হামজা স্পষ্ট উচ্চারণ হয়েছে মাঝখানে একটা হলো আং দার তাহলে তুমি বুঝলো মাঝখানে কেরাকটা হলো প্রথম হামজাটা স্পষ্ট লম্বা হবে আঙ্গার তাহ আর তিন নম্বর হলো আং দার তাই না চার নম্বর কেরাত হলো দুইটা হামজার মাঝখানে একটা আলিপ বাড়বে তিন নম্বর কেরাকটা ছিল তিন নম্বর কেরাক ছিল হলো প্রথম হামজাটা হামজায় মোহাকা হামজাটা হামজায় মুসা হালা তো। ঠিক আছে তাই না চার নম্বর কেয়ারি আলিফিন আলিপ বাড়ানো হবে আলিপ ঢুকানো হবে বাইনাল মুসা ওয়াল কি ঢুকবে আলিফ ঢুকবে এটা হলো তোমার চতুর্থ কেরাত চতুর্থ কেরাতের মধ্যে কটা কথা হলো প্রথম হামজাটা হামজাই মহাতা দ্বিতীয় হামজাটা হামজায় হালা আর মাঝখানে একটা আলিফ বাড়তেছে তাই না এবার চতুর্থ কেরাতের সঙ্গে পঞ্চম কেরা চতুর্থ কেরাত হু বহু থাকবে তাক্তিক তা সিল মাঝখানে হলে আলিফ ঠিক আছে না পঞ্চম হলো দ্বিতীয় যে ইয়াটা দ্বিতীয় যে হামজাটা এই হামজার তাসিলটা ছুটে যাবে দ্বিতীয় হামজার তা সিল ছুটে যাবে দ্বিতীয় হামজার তাসিল যদি ছুটে যায় বাকি সবগুলো কথা যদি থাকে তাহলে প্রথম হামজাটা হামজায় মহাত্তাকা প্রথম হামজার পর একটা আলিফ আছে মানে চতুর্থ ক্যারাক ঠিক থাকবে আলিফ তো ঢুকলো আলিফ ঢুকায় রায়াত হয়েছে মানে শুধু তার মাঝখানে আলিফ থাকবে তার শিলটা শুধু ছুটে গেল তাই না পাঁচটা কেরা ছিল প্রথম কেরাকটা হলো পাঁচটা কেরা ছিল সবগুলো কেরাতেরা আমরা যেটা পড়ি এটা যেমন পড়া যাবে আর বাকি সবগুলো কেরাত ওরকম পড়া যাবে সাহাব আকরাম পড়তেন আলী ইসলাম সবগুলো কেরাত নিয়ে আসছেন। সাল আলী সবগুলো কেরাত কোনো কোনো বুজুর্গের জীবনের মধ্যে আসছে যে তিনি ছয় কেরাতে সাত কেরাতে তো কেরাতে মুখ তেলেফা দিয়ে আল্লাহর কালাম তেলওয়াত করা এটা একটা ফজিলতের জিনিস এটা আমাদের থেকে একদম ছুটে গেছে না একদম ছুটে গেছে বরং আমরা তো অনেকে জানিও না জানিও না সেজন্য শিখার যখন হইতেছে যেহেতু আমরা যেহেতু হানাফি মাঝহাব অনুসরণ করতেছি অতএব সব মাস আল্লাহ আবু হানিফার রায় মানবোল্লা রায়টা কোনো ক্ষেত্রে সহি হলেও সেটা মানতে যাব না এখানে ব্যাপারটা কিন্তু এমন না কারণ হাফসের কেরাটা আমাদের সমাজে মা হয়ে গেছে আর নতুবা অন্যান্য কেরাত যেগুলো মোতাবাতের সবগুলো তেলাওয়াতের সময় বা নিজেরা যখন নিজেদের মধ্যে নামাজ পড়া হবে পড়ানো হবে তখন পড়া দিতে পারে এজন্য নিজের কোরআন মধ্যে মুক্তালা কেরাত ইশারা যেতে পারে তাহলে যখন নিজেরা তেলাওয়াত আমরা তখন যাতে পড়া যায় একথাটা তো ভালো করে আমি নিজে প্রথম দিন থেকে আমার যে সাদা কোরআন ওটার মধ্যে যে কেরাতটা আছে ইয়া না হয় মনে করো মধ্যে জবরের এক কেরাত আবার জেরের আর এক কেরাত আমি আমার কোরআন মধ্যে ওই ওই শব্দটার উপরে আরেকটা কেরাতের হরকত দিয়ে রাখছি অন্য কালি দিয়ে কোন জায়গায় অন্য কালি দিছি কোনো কোনো জায়গায় কালো কালি দিয়ে দিছি আরেকটা ওখানে হায়ের উপরে পেট দিয়ে রাখছি এভাবে মাঝখানে কয়েক পাড়া বাদ দিয়ে মানে পুরো করেন সেটার মধ্যে আমার দেয়া আছে তো এটা হলো যে যেহেতু কেরাতে আছে এমন যে আমরা না আমাদের জন্য সবগুলোই সহজ কিন্তু এজাজতটা দিচ্ছে এই জন্য যেন সব রকমের মানুষের জন্য সহজ হয় কোন আয়াত আসলে এমন যে এক কেরাত মোতাবেক উচ্চারণটা কঠিন আর এক কেরাত মোতাবেক উচ্চারণ সহজ আল্লাহর কত রকমের জন্য কত সহজ না আরেকটা আছে হলো তুলনামূলক এটা কঠিন না যেহেতু আছে সেই হিসেবে কেউ যদি তাহলে কি নামাজ হয়ে যাবে তারপরে ওই যে হাম্মা লিখে কেউ পড়ে মানে এই কথাগুলো বলা তার উদ্দেশ্য হলো যে আমরা ছোট কালে যেভাবে করতাম বাচ্চা ছিলাম তো বাচ্চাদের মত পড়তাম এখন আমাদের কোরআন তেল ওরকম না হয় যেমন আমাদের বয়স বেড়ে গেছে আমাদের ব্যাপারে তারা ইমান আনবে না এই জন্যই আল্লাহ বললেন তাদের ইমানের ব্যাপারে আপনি আশাবাদী হবেনারের মা মা হলো সাথে কাউকে কোনো কিছু জানানো মহজ এরফিফি প্রদর্শন করা হলো দয়ার সাথে মায়ার সাথে কাউকে কোনো কিছুর ভয় দেখানো দয়া মায়া ছাড়া কাউকে ভয় দেখানো এটাকে এনজার বলে না আল্লাহ তালা তাদের ব্যাপারে জানেন ইমান আনবে না তারা ইমান আনবে না এরপরে বলতেছেন খাতাম আল্লাহ আল্লাহ তালা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে তবা আহ আলৈহা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন এবং অন্তর সুন্দর এবং তাদের কর্ণ সমূহে মোহর মেরে দিয়েছেন বলতেছে তাদের কানের মধ্যে আবরণ এবং তাদের চোখের উপর রয়েছে আবরণ এটা মুস্তাফেল জুমলা এই এটা আগের থেকে না যে তাদের চোখের উপর ঢেলে দিয়েছেন পর্দা এটা হলো তুমি যা সঙ্গে খাতামার সঙ্গে মিলিয়ে ফেললা এখানে তো ক্যারটা হলো ভিসাওয়া তুন হিসেবে তর্জমাটা হবে তাদের চোখের উপর রয়েছে পর্দা আশা আল্লাহ তারা দেখবে না এখানে দেখো তাদের দিলের ব্যাপারে এবং ব্যাপারে কথা বলছেন যে তাদের দিল এবং কানের উপর মোহর মেরে দিয়েছেন আর তাদের চোখের উপর রয়েছে পর্দা তো প্রথম দুইটার ব্যাপারে বলছে খতম তিন নম্বরটার উপরে বলছে পর্দা এটা এই জন্য বলছে যে তাদের দিলের ভিতরে কোনো খায়ের ঢুকবে না কান দিয়ে কোনো খায়ের ঢুকবে না চোখ দিয়ে কোনো খায় ঢুকবে না দেখবে না এটা হলো এখন মানুষের দিল দিলের ভিতরে কোনো কিছু ঢুকা দিলের দিলে চারো পাশ থেকে মানুষের দিলে কোনো কিছু উপলব্ধি করে চারো পাশ থেকে কান শোনে চারো দিক থেকে শোনে এই দিল আর কান বন্ধ করার জন্য সেখানে মোহর লাগাতে মোহর বলা হয় কোনো আর থেকে এদ্রাক করে শুধু একদিক থেকে শুধু সামনের দিক থেকে এই জন্য চোখটাকে বন্ধ করার জন্য এখানে মোহর লাগার প্রয়োজন নেই শুধু সামনে একদিকে পর্দা ঝেলে দিলেই বাস বন্ধ হয়ে গেছে কথাটা এই যে এখানে যেটা বলা হলো খতাম আল্লাহ আলাপ আল্লাহ তাদের দিনের মধ্যে মোহর মেরে দিয়েছেন এখানে আসলে আল্লাহর দিকে করা হয়েছে এই জন্য সব কাজ আল্লাহ হয়। সব কাজ আল্লাহ তালাই করেন বাকি এই কাজের সবক তাদেরই ফের তারা অন্যায় কাজ করে নিজের ভিতরে সত্য গ্রহণ করার যে একটা যোগ্যতা আল্লাহ তাল পক্ষ থেকে দেয়া সেটাকে তারা নিজেরা অন্যায় কাজ করে নষ্ট করে ফেলছে তাদের অপকর্মের কারণে তাদের দিলের মধ্যে জং ধরে গেছে তো তাদের অপকর্মের কারণে তাদের দিলের মধ্যে ধরে তাদের দিলের মধ্যে কারণ তাদের নিজেদের কাজ। কাজের সব তারা বাকি তাদের ফেয়ালের কারণেই তাদের দিলের মধ্যে জং ধরছে যেটাকে এখানে খাতানা শব্দ দিয়ে তা আবির করছে না তো খতমের আসল কারণ তারা নিজেরা বাকি যেহেতু সব কাজ আল্লাহ তালার এরাদায় হয় মাসিয়াতে হয় এই জন্য এখানে আল্লাহ করা হয়েছে নতুবা আসলে অপরাধী তারাই ধরিয়ে দিয়েছে ওই ওখানে রান শব্দ দিয়ে আবির করছে এটাকে এখানে খতম শব্দ দিয়ে তা করছে এটাকে অন্য জায়গায় তবা শব্দ দিয়ে আবির করছে কোনো কোনো জায়গায় আগনা শব্দ দিয়ে তা করছে জিনিস একটাই জিনিসটা কি কথা যে আল্লাহ করার সব মানুষকে আল্লাহ ফিতর দিয়ে পয়দা করছে এরপরে কোনো বান্দা যদি নিজে অপকর্ম করে এই ফিতরতটাকে নষ্ট করে ফেলে তাহলে সে যদি নষ্ট করে ফেলে তাহলে আল্লাহ নষ্ট হয়ে যেতে আর বাধা দেন না এটা নষ্ট হয়ে যায় বা সে করে এটা নষ্ট নষ্ট নষ্ট হয়ে হয়ে হয়ে যেতে দেন এই যে যাওয়া ভাবছে আল্লাহ কোনো জায়গায় তবা বলেন কোন জায়গায় রান বলেন কোনো জায়গায় আগ বলেন তো এই কাজটা তার ফেয়ালের কারণে হয়েছে এজন্য এটা ওই ব্যক্তির মাজাম্মাতের জায়গায় বলে যে ওদের দিলের মধ্যে মোহর লাগাই দিছে আল্লাহ তালে এটা বললে তাদের মাজাম্মাত করা হয় না এখন কাজটা যদি সে নিজে না করে তাহলে আল্লাহ কখনো এই জন্য এখানে বা অন্যান্য জায়গায় আল্লাহ তালিকে নিজ করছে কিন্তু সবাই হাত দিকে তারাই এখানে তাদের পক্ষ থেকে এই পেশ করা যাবে না যে আল্লাহ তালো মোহর লাগায় দিছে তখন তারা ইমান আমলে কোথার থেকে না তারা অন্যায় কাজ করে নষ্ট করে ফেলছে এই আল্লাহ তারা চূড়ান্ত কাজটা করছে না এটা মেশাও দেওয়া হয় এইভাবে যেমন ধরো কোন একটা বড় একটা পাথর কয়েকজন এখানে বসা আছে একজনে বললো যে তোমরা যদি পাথরটা কেউ মাথায় উঠাবার চেষ্টা করো না কেউ উঠাবার চেষ্টা করো যদি চেষ্টা করো তাহলে কিন্তু আমি তুলে দেবো তুলে দেবো মাথায় এরপরে আর কিন্তু পারবে না তোমরা এটা রাখতে না এটা আগেই বলে দেয়া হয়েছে আর তোমরা যদি চেষ্টা না করো তাহলে আমি তোমাদের মাথায় তুলে দেবো না এরপরে সেখানে কয়েকজনে আমার এই কথাটা মনে করো করে দুটা তার হবে না রবেনের পক্ষ থেকে বলা আছে যে ফিতৃত্বের উপরে সৃষ্টি করছি তুমি যদি এটাকে নষ্ট না করো তাহলে এইভাবেই থাকবে নষ্ট করে ফেললে কিন্তু আমি নষ্ট হতে দেব এখানে বাকি কখনো আল্লাহর দিকে চোরে চুরি করে আল্লাহর ইচ্ছে তারপরে তো তো চোরে অপরাধী কারণ সে কাজটা করা এরাদা করছে আগাইছে এরপরে কাজটা হয়ে গেছে আল্লাহর ইচ্ছা তুমি করলা কেন এই জন্য সে অপরাধী এই কথাটা বলছো কিনা বেলায় যেমন কিছু কিছু মোমেন মুসলমান যারা মুনাফেক তাদের ব্যাপার ব্যাপারও সামনে কোন কোন জায়গায় আসছে যে তাদের দেড় মজাল মোহর লাগাই দিছে সেটার ব্যাপারটা এমন আলাহ ফুল মানুষের মধ্যে কিছু মানুষ আছে এমন যারা বলে মিনান্নিমাইয়া করু কিছু লোক আছে এমন যারা বলে আহ্লাউের আমরা এনেছি এবং শেষ দিবসের প্রতি ইমান হল আইয়ামা এখন আখির এটা কেন বলা হলো যেহেতু দুনিয়া দিনের মধ্যে কেয়ামতের দিনটাই হলো শেষ দিন এজন্য জন্য দিনটাকে বলা হয়েছে ইয়াউমুল আখির আখের এই নামে আখ্যায়িত করা হয়েছে কেয়ামতের দিনটাকে শেষ দিন এই জন্য বলা হয়েছে আমরা ইমান আনলাম আল্লাহ তারা বলতেছিলাম তারা ইমান আনে নেন এটা বললে হয়ে যেত না কিন্তু তারা বলছিল এখানে দাওয়াদ এবং না তারা মোমেন না বি দ্বারা আরো তাকিদ হয়ে গেল এরপর বলতেছে দেখো মান এর দিকে জমির রাজে হইতেছে মানের দিকে তাই না আবার অমা হুম বিমুক মিনিন হুম দ্বারা বোঝানো হয়েছে মান বোঝানো হয়েছে নাজাকার ওয়াহেদের সিগা আনা হয়েছে হুম বিমুক মিনি জমা আনা হয়েছে তো কেন আনা হলো এটা বলতেছে মান এই শব্দটা লমা লবজান মুফরাত কিন্তু মানান জমা মান শব্দের মাহানা রেয়াত করা হয়েছে আর ওয়ফি জমি জমির মধ্যে ধোকাটা কিভাবে দিচ্ছে মা এর বয়ান যে কুফুরি তারা তাদের অন্তরে লুকিয়ে রেখেছে তারা ধোকা দিচ্ছে এই যে ইমান প্রকাশ করার মাধ্যমে তারা ধোকা দিচ্ছে ধোকাটা দিচ্ছে কেন আনহুম হুম লিয়া সম্পর্ক হইল এজহারের সঙ্গে যে তারা তাদের ইমান প্রকাশ করতেছে যে ইমানটা কুফুরের খেলাফ তো কুফুরের খেলাফটা প্রকাশ কেন করতেছে যেন তারা নিজেদের পক্ষ থেকে প্রতিহত করতে পারে এই কুফুরের খেলাফ তাকে তারা প্রকাশ করতেছে তো কুফুরের দুনিয়াবী হুকুম দ্বার উদ্দেশ্য হল মিনাল কাকলি ওয়াল আসরি ওয়ালিয়া দান মানে তারা যদি স্বাভাবিক ভাবে মুসলমানরাহত করার জন্য তারা কুফুরের খেলাফ ইমানটাকে জাহির করতেছে তারা নিজেদের আবু আমর আল বস্রির কেরাতটাকে তিনি হিসেবে তিনি তা এখানে যদি আমরা পড়ি আনুসাহ জাল্লাইনওয়ালা আবু আমর আল বস্রির কেরাত ধরছেন মুসানবের কথা দিয়ে স্পষ্ট বুঝা যায় না যে অমা ইউন এখানে করতে হবে কিন্তু অনেক জায়গায় এমন হয়ে গেছে যে মূল মূল জায়গাটার মধ্যে লেখে রাখছে মূল জায়গাতে মানতর নাম তারা নিজেদেরকেই ধোকা দিচ্ছে নিজেদেরকে ধোকা দিচ্ছে কিভাবে কারণ তাদের ধোকা দেয়ার পরিণতি অশুভ পরিণতি তাদের দিকেই ফিরে আসবে কিভাবে ফিরে আসবে দুনিয়া তারা দুনিয়াতে হবে যে নবী আল্লাহ জানিয়ে দেবেন আলা মা আবু তারা যে কুফুর তাদের অন্তরে লুকিয়ে রেখেছে এই বিষয় সম্পর্কে আল্লাহ তালা নবীকে জানিয়ে দেবেন নবীকে জানিয়ে দিলে তারা লজ্জিত হবে এটা তো হলো দুনিয়ার ব্যাপার দুনিয়াতে তার লাঞ্ছিত হবে আরে আহম খুসম তারা এটা বুঝতে পারতেছে না তাদের এই ধোকাটা নিজেদেরকেই তারা দিচ্ছে ইয়া সরুন শব্দ বলে তাকিদ করা হয়েছে ইয়া সরুন মূলত ইস্তেমাল হয় ইয়া সরুন বলা হয় সরুন শব্দের এস্তেমালটা হয় হলো এই প্রাণী যে কোনো প্রাণী কোনো কিছু উপলব্ধি করলে এটাকে বলা হয় সরৌর আর আমরা যে উপলব্ধিটা করি হল দিয়ে এটাকে বলা হয় এলিম তো তাদের থেকে সরৌরটাকেও নফি করা হয়েছে বোঝানো হলো যে তারা তারা এই নেফা মরজের মধ্যে পড়ে তারা যেন একটা প্রাণীর যে উপলব্ধি থাকে সরৌরের অস্পটা থাকে এটাও যেন তারা হারিয়ে ফেলছে প্রাণীর মধ্যে যে সরৌর থাকে এটাও যেন তারা হারিয়ে ফেলছে এক পক্ষ থেকে হবে যেমন এই এই শব্দটার মধ্যে এক পক্ষ থেকে হয় এটা বলে একটা ছোট একটা সোয়ালের জবাব দিতেছে সোয়ালটা হলো ধোকা দিচ্ছে আবার নাউদ আল্লাহ মুনাফেক ধোকা দিচ্ছে মুনাফেকরা আল্লাহকে ধোকা দিচ্ছে এটা তো বুঝতে পারতেছি আল্লাহ ধোকা দিচ্ছেন আল্লাহ মুখা দা মুখাদা খেলায় শব্দটা বলাই যায় না কিন্তু এটা মুজার মাানায় হবে মানে এক পক্ষ থেকে এটার ফেলটা উতুতে আসবে এটাই বললেন এখানে মিন ওয়াহিদিন এটা এক পক্ষ থেকে শুধু মুনাফিকদের পক্ষ থেকে হবে এবং এই কথাটাকে বলে মোসান আমি যেটা বললাম এক পক্ষ থেকে আছে আমি শুধু চোর কে ধাওয়া করছি আমি শুধু চোর শাস্তি দিয়েছি এখানে তোর চোরে আমাকে শাস্তি দিছি আমাকে চোরে ধাওয়া করছে এমন তো না অর্থটা এখানে যেমন এখানে তাই এটা হলো একটা এরপরে দিক্রাহিহা ত এটা বলে আরেকটা সোয়ালের জবাব দিতেছেন তাকসিন এই আয়াতের মধ্যে আল্লাহ শব্দের উল্লেখ তাকসিন এটা ভাষাগত সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আল্লাহ শব্দের উল্লেখ এটা শুধু ভাষাগত সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটা বলে হোসান আরেকটা সোয়ালের জবাব দিতেছেন সোয়ালটা হলো যে প্রথম প্রশ্নের উত্তর দ্বারা আমরা বুঝতে পারলাম যে শুধু মুনাফেকরাই ধোকা দেয় আল্লাহ ধোকা দেন না এখন প্রশ্ন হলো মুনাফিকরা মুসলমানদেরকে ধোকা দেবে এটা তো বুঝতে পারি কিন্তু আল্লাহকে কিভাবে ধোকা দেবে আল্লাহ তো সবকিছু জানেন ধোকা তো ওই ব্যক্তিকে দেওয়া যায় যে সবকিছু জানে না আল্লাহ তো সবকিছু জানেন তিনি তো আলিমুল গায়েব তাকে ধোঁকা দেবে এই মফল আল্লাহকে বানানো এটা কিভাবে সই হলো অল্প কথায় প্রশ্নগুলো মনে রেখে যে মুনাফেকরা ধোঁকা দেবে এটা আগের প্রশ্ন থেকে বুঝতে পারলাম এখানে শুধু ভাষাগত সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখানে আনা হয়েছে তো এটা তার আসলে বোঝানো হয়েছে কি যে এখানে আকলি মাজাজে আকলি এটা এমন একটা জিনিস যেটা দ্বারা কালামের হোসেন বাড়ে এলমে বালাগত একটা জিনিস এখানে যে এবং আের নসবত আসলে হওয়ার কথা হলো রসুল আল্লাহর দিকে সেটা হবে মা হুয়াল রসুল আল্লাহর দিকে না করে এখানে আল্লাহর দিকে করা হয়েছে এটাকে কি বলে আল্লাহ করা হয়েছে কেন করা হয়েছে আসলে মূলত আল্লাহকে দেয় রসুলকে ধোকা দেয় মানে আল্লাহকেই ধোকা দেয় এটা হলো একটা তাহলে কথাটা খোলা এখানে মাজাজে আকলি হয়েছে কি হয়েছে আকলি ইন আসলে আল্লাহর দিকে যেটাকে বলোজে মুরাকলিয়া ইস্তেয়ারায় তামিয়া হলো একটা হালাত কে আরেকটা হালাতের সাথে তসবিদে আচরণ বিদিছে যেই ব্যক্তি তার সঙ্গী বা অন্য একটা ব্যক্তির সাথে ধোকা ধোকা দিচ্ছে তাহলে যেই ব্যক্তি তার সঙ্গীর সাথে অথবা তার মনিমের সাথে ধোকা দিচ্ছে ওই ব্যক্তির আচরণের সাথে তাদের আচরণটাকে তাসবি দিয়েছে তার আচরণ এমন মুনাফেকদের আচরণটা এমন তাদের ভাবস্ব এমন যে আমরা যা করতেছি যেন আল্লাহ কি চি বুঝতেছে না তাহলে এখানে আল্লাহ তালার সঙ্গে তাদের মামাল এটাকে তাসবি দেওয়া হয়েছে অন্য একজন ব্যক্তি যে ব্যক্তি তার মনিবের সাথে ধোকা সুলভ আচরণ করতেছে প্রতারণা সুলভ সেই আচরণের সাথে মুনাফেকদের আচরণটাকে তাসবি দেওয়া হয়েছে তাহলে মুনাফেকদের হালাত আল্লাহর সঙ্গে এটাকে অন্য এমন এক ব্যক্তি যে তার মনিবের বাস এই দুইটা কথাই মনে রেখে লবজে আল্লাহর বিকির হয়েছে এখানে কালামের ভাষাগত সৌন্দর্য বৃদ্ধির জন্য সৌন্দর্য বৃদ্ধি হয়েছে এই দুই ভাবে হয় এখানে এস্তেহারায় তামসিলিয়া হয়েছে অথবা মাঝে আজ আকলি হয়েছে সেই বেধিয়ে তাদের অন্তরকে বেধিগ্রস্ত করে ফেলছে ইউমার ঋদ কলু বাহু সেই মরজে তাদের অন্তরকে ব্যাধিগ্রস্ত করে ফেলছে মাধ্যমে যা তিনি অবতীর্ণ করেছেন কোরআন অবতীর্ণ করে তাদের নেফাকটাকে আরো বাড়িয়ে দিছে আগে মনে করো কর্ এরপরে যখন নতুন করে আবার সুরা নাজেল হয়েছে এখন নতুন করে একটা সুরা নাজেল হয়েছে যে এখন নতুন এই সুরাটার প্রতিও তাদের মনে মধ্যে আর মরদ বেড়ে গেল না মরদের পরিমাণটা বেড়ে গেল না কারণ এই নতুন সুরাটার প্রতিও তারা এখন কুফুরি করতেছে তাহলে কোরআনে কারিম যতটুকু নাজেল হয় এটাকে তারা করতেছে মাধ্যমে আল্লাহ অবতীর্ণ করেছেন তো কোরআনের মাধ্যমে তাদের নেফাক বাড়িয়ে দিচ্ছেন কিভাবে যতটুকু অবতীর্ণ হইতেছে এটাকে তারা কুফরি করতেছে যা কুফুরি করতেছে তাদের কারণ তারা নবীকে মিথ্যাবাদী বলছে এই এখানেও মুসান্নেফে কেরা ধরতেছেন ইউকাদিবনটা ওলাহম আজা বুন আলিমুন দেখো আলিমুন এটা আলিমের মানা আনা মো লাম মো লেম হইতে পারে মো লেম হলে আজাবে অন্য কে কষ্ট দেয় মো লাম হলে মা আনাটা আরো বেশি তাকিদ হবে কিভাবে মো শব্দের অর্থটা কি মোলাম মানে হলো যাকে কষ্ট দেয়া হচ্ছে তাহলে আজাবের সিপত হইতেছে মো লামটা তার মানে এখানে আজাবটা এত স্বাধীন এত স্বাধীন যেন আজাবের নিজের তীব্রতার কারণে আজাব নিজেই কষ্ট পাইতেছে আজাব নিজের তীব্রতার কারণে নিজেই কষ্ট পাইতেছে যারা জাকাত দেবে না জাকাতের সম্পদ লুকিয়ে রাখবে তাদের জন্য জাকাতের মালটাকে একটা কালো সাপ কঠিন সাপের আকৃতি দেবেন আল্লাহ সেই সাপের বিষাক্ত বিষ এত বেশি হোক বিষের কারণে সাপের মাথার চামড়া থাকবে না কি এখানে ওই ওই রকম একটা মানা বোঝানো হয়েছে সেই হিসাবে আরেকটা কেরাপ তাহলে অর্থটা কি হবে কারণ তারা মিথ্যা বলে নিজেরা মিথ্যা বলে কোন কথার মধ্যে মুনাফেকরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে সাথে ধোকাবাজি করে এরপরে এই এজমালের তাকসিল করোনা কারিমে আল্লাহ এটা অনেক সময় এমন হয় যে কোন একটা কথাকে প্রথমে এজমালই বলে এরপরে তাকসিলি করে এখানে তাই হয়েছে যেমন থেকে শুরু আর শেষ হয়ে গেছে এরপর আবার ভিন্ন করে বলতেছে তো কর্ণাকারিমের অনেক জায়গায় এমন হবে যে এটা একটা কর্ণাকিম আল্লাহ তো কথা বলেন মানুষের আন্দা আছে এরপরে তার খেদা এর ফিয়ের তা বলবে তাদের খেদাটা কি এদের কাছে একরকম কথা বলে আবার ওদের কাছে গেলে আর একদম